রোগ আর কি আল্লাহ কেমনে হয় এক দুর্গাল দিচ্ছিলেন আল্লাহ কাক রহমত করে কেমনে চালান যেমন শিশু ছোট্ট চার পাঁচ বছর একটা ছেলে মা বাবার কাজ দেখে নিয়ে আসছে এক চার পাঁচ বছরের বাস্তার ইচ্ছা হচ্ছে কি আমিও নেবো সে ওই সময় তখন আমার মাথা একটা উঠে দেন আচ্ছা কান্দুকে মাথায় উঠে দেওয়া যায় এখন সে না দিলে গড়াগড়ি করে কান্দু এক হবে তখন মুরব্বী মা অথবা বাস করে কি আর বাহ্যিক ভাবে দেখাচ্ছে কি বোঝাটা তুমি নিয়ে যাচ্ছে ঠিক না কথা দোস্ত আমরা এই মেহনতের দিনের মেহনত আল্লাহর মারে ভাতের পথে চলার বোঝা ভারী বোঝা কিন্তু আল্লাহ আমাদের দুর্বলদের দিকে দোস্ত লক্ষ্য করে আমাদের ধর বুঝার ভাব ছেড়ে দেন না কোন রকম লাগায় রাখেন কিন্তু ভরটা সম্পর্কে নিজের দিকে রেখে কাজটা রাখেন শিখনা কথা আপনার আমার হয়ে যাবে কিন্তু কামটা করবেন কি আর লাফা করবেন একটু নিজেকে লাগাই দিতে হবে তোর সাথে আর তাকার সাথে আমার কথা বলতেছে না ভাই আল্লাপাকের সাথে এরকমই রহমত আশা করেন বুজুর্গরা এরকম করি না তিনি সব করার তো তিনি মেঘ আমাদেরকে তিনি जी आल्ला सब समय तो नर्सर जाले नर्सर फादे आटका आंदी आयदी एदिंग दुरबल एदिमी अपारग एदिंग मिस्किन असहायु जाती करती सब दिक दिए अजोग्य अनुपज्यू बड़ा अलियाल्लाह उन्नी बड़ा अलियाल्लाश मुफ्ती आजम छे কিন্তু আল্লাহ তাল্লাহ কাছে বলতেছেন কি নিজেকে কি মনে করতেছেন আমি সব দিক দিয়ে অযোগ্য অপারণ এরা নিচু হয়েছিলেন বিদায় আল্লাহ ভাগ যত এলেমের নেমাত আল্লাহর মারেবতের নেমাত ইমানের নেমাত যত নয় করতে নিয়মত সব ওনাদের গড়া আসছে সারা দুনিয়া তাদেরকে ফায়দা পেয়ে গেছে সেজন্য আমার ভাইও। হোক তবা এসতে এবং তাকুয়ার অধিভাগে যারা আঁকড়ে ধরবে আল্লাহ ভাগ রব বলেছে তাদেরকে তার নয় করতে এবং দোন করবে তবা ইস্তেখা এটা ভিন্ন ভিন্ন জিনিস টাকা ভিন্ন জিনিস কিন্তু আমাদের সাইড আমাদের কথুন কাশক করেছেন কাশকুলি মারে হাতে উনি বলেন যে অনেকে বোঝে মনে করে যে তবা এক জিনিস না না তবা এস্তেফার এক জিনিস দুই জিনিস কোরআন আলাদা রাত দুটাকে দুটা আলাদা শব্দ ব্যবহার করেছেন আগেরিতে তোমরা তোমাদের রবের কাছে করো এসতেক অতঃর তোমরা তার দিকে তহবা করো আল্লামা আলুসি রুহুল মানি মুসানিক সৈয়দ মাহমুদ বাগদাদ মুদ উনার বরাদ দিয়ে আদর ধরেন আল্লাহ আলুসি রুহুল মানিওয়ালা এই আয়াতের দ্বারা আদক করেছেন ভিন্ন জিনিস তিন্ন জিনিস জিনিস তবা ভিন্ন জিনিস কি ভিন্ন জিনিস এসতেক খার फाल जमाना मजर क्षेत्रीय गुनागुल तलब ढाका दोस्त मत माफ कामनाबल मुस्तकबिलर अतित गुणागुली माफ कर दिए भविष्य जो से आगुनो करते कथा दीचे वादा करते যে আল্লাহ আমি আগামীতে আর এই পাপের দিকে যাব না আপনাকে কথা দিচ্ছি আমি পাপের থেকে ফিরে আপনার দিকে আর তবা তো আর রুজু তবাবানি ফিরে আসা পাপ করে আল্লাহ রহমত থেকে নৈকট্য থেকে দূরে চলে গেছিল আবার করে ভার করে সেটাকে পিছনেটাকে মাফ করাচ্ছে এবং ঢাকতেছে আর ভবিষ্যতে না করার ওয়াদা করে লজ্জিত হয়ে ফিরে আসছে। তো এসতেক ভার হলো অতীতের জন্য আর তবা হল ভবিষ্যতের জন্য কথা বুঝে আসছে তা আমাদের এক কাজ হল ইস্তিফার করা দ্বিতীয় কাজ হল দোস্তোয়বা করা তৃতীয় হলো তাকুয়া অবলম্বন করা তাকওয়া কাকে বলে তাকুয়া হল আল্লাহ আল্লাহের ভয় এবং মোহাম্মত খাসিয়তকে অন্তরে যখন স্থান পেয়ে যাবে। তখন এই খাসিয়তের দাবিতে এই ব্যক্তির সামনে যখন নাকি কোন গুণা আসবে তখন তার নক্স গুণা করতে বলবে কর গুণা কিন্তু তার ভিতর থেকে ভয় তাকে বাধা দিবে না তুমি ফিরে থাকো করো না কিনা যদি তার খসিয়াত শক্তিশালী হয় তো তার খাসিয়াতের বরকতে দোস্ত তার প্রভাবে সে ব্যক্তির নুনা করতে চাইল তার খসিয়াতের উচিলে আল্লাহ তারা তাকে ফিরে দেবেন এই যে গুনা করতে মনে চাইল সে করল না ফিরে থাকলো এই ফেরার না আমি হলো চাকা কাপুর নিল হাওয়া কাকফুর নিল হাওয়া না হাওয়া মানে নকশের কামনা বাসনা নকশের কামনা চাহিদা হলো গুণা করো দোস্ত কিন্তু রোহানিয়া তখন হাসিয়াতে দাঁড়ায় সে নকশের দাবিকে করে উঠলো দিলো। যখন ফিরে এলো তখন তাকুয়া হয়ে গেল যতবার ফিরে এলো অতবার তাকুয়া হলো যতবার ফিরে অতবার তাকুয়া হয়ে গেল আর যদি মনের অগচরে বা হঠাৎ করে বা নকশের তাড়নায় কোন সময় নকশের দিতে গেল দেখাই দিল করাই দিল তে হলো গুণা হয়ে গেল আবার সেই গুনার জন্য তার ব্যবস্থা কি সঙ্গে সঙ্গে আমাদের মেহনত কষ্ট ফিরে থাকি গুনার থেকে ফিরে থাকতে কি আরাম লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে এটা মজাহাদা কিন্তু আচ্ছা হয়ে গেল হওয়ার পরে অনেকবার ফিরেছি একবার হয়ে গেছে হওয়ার পরে আবার কষ্ট কারণ যে ব্যক্তি গুণার থেকে বাসে তার গুণা হয়ে যায় তো সেখান থেকে গুণা হওয়ার থেকে কষ্ট শুরু হয়ে যায় অশান্তি শুরু হয়ে যায় অশান্তি কষ্ট সহ্য করা এটা আরেকটা ব্যাপার কথা বুঝেছে এরপরে এর জন্য আবার তবাতিল্লা করা আবার পূর্বের হালে ফেরে নিয়ে আসা এর জন্য কিন্তু কষ্ট আছে ঠিক আছে না এবং ধৈর্যের ব্যাপার আছে ধৈর্য গুলাচ্ছি না ধৈর্যের ব্যাপার আছে ধরস্ত আল্লাহ দিক তাকে ধরে ধরে থাকলো আর এবার স্টেজটা চালা হয়ে গেল তারা চালাচ্ছে আবার ধরে ধরে শুরু করলো বেশ বহু বাসে কষ্ট করে করে গুণাতে বাঁচলো গুণাতে বাঁচতে গেলে বহুত কষ্ট হয়েছে কিন্তু নষ্ট একবার গুণা আবার করা আবার কষ্ট শুরু হয়ে গেল আবার দূরত্ব সৃষ্টি হয়ে গেল আমার হাজর বলেন যে মানুষ যখন কাকবার পর থাকে তখন নৈকটের দিকে আসে আল্লাহ নিকটের দিকে আসে যখন আবার গুণা হয়ে যায় তখন দূরে সেরে যায় তো আল্লাহর আশেখ বান্ধা তার কাছে দূরে দেওয়াটা কষ্ট জিনিস হয়ে যায় সে কষ্ট সহ্য করে আর যেটা লস হয়ে গেল সেটাকে আবার তবা করে করে কান্না কান্নাকাটি করে আবার জায়গায় ফিরিয়ে নিয়ে আসে আবার সামনের দিকে চলতে থাকে তে এই যে কষ্ট দশটা দোস্তি আর এই যে মুজাহাদা দোস্ত এরির মুজাহাদার ভর করতে আল্লাহ পাক রদিন কি করবেন নকশাকে দুর্বল করে দেবেন আর দিল ও রুলকে সবল করে দেবেন তখন অধিকাংশ দিনগুলি অধিকাংশ সপ্তাহগুলি অধিকাংশ মাসগুলি তার কিভাবে জয়ী হয়ে থাকবে আর কম সংখ্যক কিভাবে পরাজিত হবে অন্যায় হয়ে যাবে সেজন্য তো কান্না কাটি করবে এবং সরাসরি তবা পড়বে তাজেদ পড়বে ইস্তেফার করবে জিজ্ঞাসা করবে দুয়া মনে হাত করবে সারা জীবনে এরকম দশ দর্শনীতে চলবে মোজাহাদার পরিবারের মধ্যে চলবে মোট আসা পর্যন্ত আমাদের এই কাজ করতে থাকতে এক মেহনত রে ভাই যারা একদিন রবির শের দিয়ে দলের দিয়েছেন যে গুণা করলের মানুষের দূরত্ব সৃষ্টি হয় আর আশেক বন্ধার দূরত্ব খানঘাটি কষ্টকর জিনিস যে ব্যক্তি আল্লাহ আশেখ যে ব্যক্তি আল্লাহর মহাপত্র একবার সন্ধান পেয়ে গেছে মজা গেছে সে ব্যক্তি দোস্ত এর থেকে দূরে সারা জন্য কষ্ট করে হয়ে যায় তাদের রবি রহমতুল্লাহ রা একজন মনোজাত বলছি না মনোযাত হ্যাঁ বলেন যে আল্লাহরা রোজ মাজুরি মাদে সাবরা রোজ মাজুরি মাদে জানে তরবাদে সবরা সাবরা সব মানে আল্লাহ রাত্রেবেলা আপনি তবা করাইয়া তাহাজুত পড়াইয়া এস্তেকবারে বন্ধু মানায় নেন শেষ রাত্রে তাহাজুত শেষ রাত্রেফার শেষ রাত্রে মোনাজাত শেষ রাত্রে মানুষকে কি করে দশ আল্লাহ তো নিয়ে যায় না তো উনি বলছেন আল্লাহ শেষ রাত্রে এত নিকটে স্থান দেন এত কান্নাকাটি করান মুনাজাত করান জিকির করান তাহাজুত পড়ান বাড়ি মজা লাগে বাড়ি অন্তর তৃপ্তি কিন্তু দিনে বেলা যাওয়ার গুণার করলে যায় এখন থেকে আপনি আমাকে রাত্রে যেরকম নাকি নৈকটির স্থান দেন দোস্ত বানায় রাখেন দরখাস্ত করতেছি দিনটা যেন আমার আপনা নৈকটির ভিতরে কাটে গুণা দূরে সেরে না যাই বললাম যে এর থেকে বোঝা গেল যে মানুষ দবা করে এস্তেকভার করে তা অবলম্বন করে তখন আল্লাহ পাকে দিকে আসতে থাকে আর যখন হঠাৎ তার গুনা হয়ে যায় তখন দূরে সেরে যায় এই দূরে যাওয়াটা আল্লাহ পাকারের একজন আশেখার জন্য আমরা কষ্টের জিনিস से कष्ट जान दयाल्लापनार हुकुम जिकिर आपनाररण भलोबाषार मोहब्बत के গাফেল হয়ে যায় গাফলত হয়ে যায় আর সম্পর্ক থেকে দিলটা যদি ছিন্ন হয়ে যায় বিচ্ছেদ ঘটে যায় এটা আমার জন্য কষ্ট দেয় হয়ে যায় এটা আমার জন্য কষ্টকর হয়ে যায় দর্দে ফোর কাজ আছে দর্দে ফেরকাতেসে মেরাতে আল্লাহ তালাকে অনেক কিভাবে ফরিয়াদ করে বোঝাচ্ছেন যে যদি কোনো কারণে আমার দিলটা গাফল হয়ে যায় আপনার শরণ থেকে আপনার দিকির থেকে আপনার মায়া মহাপ থেকে কিছু কিছুক্ষণ জন্য আমার দিল যদি গাফেল হয়ে যায় এই যে সামান্য সময়ের বিচ্ছেদ এ বেদনা এটা কষ্ট এত কষ্টদায়ক আমার জন্য এটা কি করে বুঝাবো আল্লাহকে বুঝাচ্ছেন নিধান দিয়ে যেমন নাকি পানির থেকে মাস্ক উঠে পানি যে পানির ভিতরে মাছ খুব আনন্দের ভিতরে থাকে তাই না সায়ার করে থাকে এরকম একটা মাস্ক যদি তার শান্তির জায়গার থেকে পানির থেকে ঘভির পানির থেকে ঠান্ডা পানির থেকে উঠায় নিয়ে আসে চৈত্র বৈশাখ মাসের রোদ্রের ভিতরে গরম মাটির ঘরে বালু ধরে শয় দেওয়া হয়ের অবস্থার মেলা ব্যবধান হয়ে যায় না আগে ছিল একেবারে নিখুদ শান্তির ভিতরে আর এখন আছে সম্পূর্ণ অশান্তির ভিতরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কে হয়ে গেল ঠিক কিনা বলেন ঠিক এরকম ভাবে আল্লাহ যখন আমি তাকওয়ার ভিতরে থাকি যখন আমি গুনার থেকে বাঁচার অবস্থার থাকি যখন আমি জিকিরের ভিতরে থাকি যখন আমি এস্তে ঘরের ভিতরে থাকি যখন আমি তগার ভিতরে থাকি হ্যাঁ তখন আমি যদি কি শান্তিতে থাকি কিন্তু কোনো কারণে যদি এই অবস্থাটা একটু থেকে আমি যদি দূরে সেরে যাই গাফলত এসে যায় গাফেল হয়ে যায় জিকির থেকে যদি গাফেল হয় জিকির থেকে গাফলাত দুই সিরত গুনায় লিপতে হলেও গাফলত হয় অথবা দুনিয়ার কোনো মোবাকাতে লিপ্ত হলেও আল্লাহ পাকে জিকির থেকে সীমান্ত গাফেল হয়ে যায় আল্লাহর আশিক বন্ধ আউলিয়া আউলিয়ার যারা তারা বসতে এতটুক বিচ্ছেদ এতটুক গাফলাত এটা বরজাস্ত করতে পারে না আমার কাছে এরকম অশান্তির কারণ হয় এত অশান্তির কারণ হয় পরবর্তীতে যখন আমার স্মরণ রেখে যায় তখন এই যে সময়টা আমার গাফলাতে কেটে গেছে এই সময়ের কথা মনে পড়লে আমার কাছে এত কষ্টদায়ক মনে হয় যেরকম নাকি মাছটার অবস্থা কষ্টদিন থাকে মাছ যে মাছকে পানিতে উঠে বারো বার রাখা হয়েছে সে মাছকে করলে তোর কাছে কেমন লাগতেছে তো সে যেরকম থাকে দুঃখের কথা বলে শেষ করতে পারে না আল্লাহ বিনয় আল্লাহ তালার মহাব্বত হাসল করে আল্লাহ আল্লাহের তার করতে হাসল করে তখন তার অবস্থাটা কি হয়ে যায় বলেন কেমন জানা একটা নদী মরা নদী ছিল দীর্ঘদিন মরা ছিল কোন কারণে। কিন্তু এখন আবার সে নদীতে বান খুলে দেওয়া হয়েছে সাগরের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে এখন সাগরের থেকে জ্বর আসে ও নদী কানায় কানায় করতে হয়ে গেছে দীর্ঘদিনের শুকনা নদী মরা নদী যদি আবার জোয়ার আসে তার কানায় কানায় ভর্তি করে দেয় ও নদীর কাছে জিজ্ঞাসা করে থাক সে কিরকম মজা হয় ঠিক না কথা ঠিক এমনি হবে যারা গুনাহের ভিতরে গাফলতের ভিতরে ডুবে আল্লাহাকে রহমত আর মহাপ্পতের সাগরের থেকে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে তার দিলটা শুষ্ক থাকে আর শুকনা থাকে অশান্তির ভিতরে থাকে হাহাকার প্রতি থাকে এই ব্যক্তি যদি দোস্ত ওই তাই গুনাহের বানকে উঠায় দেয় সম্পর্কে আবার যোগাযোগ হয়ে যায় আল্লাহ রব বলে যে খাজানা থেকে সাগর থেকে যখন নাকি পানি আসা শুরু করে তখন তার দিনে ধীরে যে কি আনন্দ হয় দোষ তো সে কথা শেয়ার বলে শেষ করতে পারে না কিন্তু রবির হাত সুন্দর ভাষা বলতেছেন উনার ভাষায় বলেন যে বাদ মান্দার জয়মান জয়মান আমার ওই ব্যক্তির অবস্থা এমন হয় যে কেমন জানো বাচ্চার সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্ক ভালো ছিল না বাচ্চা তার দিকে ফিরে নেই আর তার কিন্তু যখন নাকি সম্পর্ক ভালো হয়ে গেছে এখন বাচ্চা তার বাড়িতে তার গলিতে বেড়াতে আসছে এখন যদি একজনের বাড়িতে বাচ্চা আসে তার কাছে কিরকম আনন্দ লাগে বলে খুশিতে যে গরিবের দুয়ারে হাতির ভাড়া বলে না দস্ত আনন্দের সাথে এগুলি বলে ঠিক এমনি এমনিভাবে যে ব্যক্তি দস্ত গুণা বর্জন করে र्जन सुखता दौलत एक नदी काना काना कैमन जानो बादशाह सम्पर्क बादशाह एन हमारे गलि बेड़ाते सन्दर्भ জহাজ দিলে দু জহাজ দিল মজে দোকান জাহে বড় পায়ে জহাজ দিল মজে দোনো জাহাজ বড় কে পায়ে মধ্যমে এশতেফার মধ্যমে তাকুয়ার মাধ্যমে যে ব্যক্তির সঙ্গে আল্লাহ তেলার সাথে সম্পর্ক আবার পুনর্বহাল হয়ে গেল সম্পর্ক আবার তাজা হয়ে গেল সম্পর্ক আবার গড় হয়ে গেল দস্ত সে ব্যক্তি দিলের ভিতরে আল্লাহ পাকে মোহাম্মত এসে যাওয়া মানি আল্লাহ পাকে রেজামন্দির সম্পর্ক হয়ে যাওয়া মানেই কেমন যেন আল্লাহ ভাগই তার দিলের মধ্যে এসে গেছেন এখন সে বলে যে আমি কি এক মজার ভিতরে আছি হ্যাঁ দুু জগতের সমস্ত মজাকে একত্র করো জানতে সমস্ত মজাকে একত্র করো সব মজার যত মজা হয় আল্লাহ পুনরায় সম্পর্ক বহাল হয়ে গেলে মহাপতের সম্পর্ক হয়ে গেলে তার সাথে বেশি মজা হয় সেজন্য আমাদেরকে একটু ভাই এস্তে খার কষ্ট স্বীকার করতে হবে আবার কষ্ট স্বীকার করতে হবে আর কি বলে তা কিন্তু আমাদের অবস্থা কি জানেন আমাদের তবিও তোল দুই রকম আপনারা ছোটবেলায় পড়েছেন নাকি ঘর ঘোষার কষ্ট বের কথা এখনো বলে বইটা আসে তো আছে না হ্যাঁ এর থেকে সাংঘাতিক শিক্ষা নিয়ে মিশে আছে রে ভাই কে যে মিসালটা দিয়েছিল বাস্তবে হোক না এটা আজিজ হাজির জিনিস কিন্তু কিছু কিছু লোকের তবি হল খরগোশের মতো কিছু কিছু লোকের তবি হল কষ্টের মতো খরগোশ নিজেকে বড় পন্ডিত মনে করে আর যজ্ঞ মনে করে আসলে তো পণ্ডিত এবং যজ্ঞ তো লাভ দে কোথায় চলে যায় এখানে পাল্লা শুরু হলো কিন্তু এই যোগ্যতার দিক তাকায় ওর কিন্তু সর্বনাশ হয়ে যায় আমি যে যোগ্য। আমার কষ্ট করতে আমার পাল্লা দিতে গেলে অত চিন্তা গেছিল ঘুমায় কাটায়, ঘুমায় কাটায় ঘুমায় কাটায় শেষের দিকে যাব। ঠিক না। কিছু কিছু মানুষ নিজের যোগ্যতার দিক তাকায় নিজের দিকে বলে কি আমার এখন এত আগের থেকে তবাস ঘর তাকুয়ার এত দরকার কি। কিছুদিন করে নিই তার ঘরা আচ্ছা মতো লাগবানি খান খায় ঘুরে থাকবানি আলাদা রাস্তায় যাবানি তো হিরে না আসবানি ঠিক না दस्त देखा गया गाफलातर रोगे पाई है वही घुमे तो दस्त किस्सा खत्म हो गये कष्ट देखा अजोग्य मन आशा खूब कम निराशा और भय खूब बसी द्वारा किबु चलते थी से लेगे थे लेगे थके চলতে থাকে চলতে থাকে দিনের ভিতরে কিঞ্চিত গাফলাতি নাই অর্থতা নাই করতে থাকে দোস্ত এরির বরকতে গাফলাত না থাকার কারণে কাজ করার কারণে লেগে থাকার কারণে একদিন দেখা গেছে ওই যোগ্যতম জানুয়ারের সামনে খরগরের সামনে জিতে গেছে কেটা কষ্টে জিতে গেছে সেজন্য রসুল্লাহ সাল্লাহাম হাতিসির পেতে বলেন্লাহ উত্তম হল উত্তম হলো কাম কম করো নিয়মিত করো আমরা তুমি তেল ইবাদত করবো সব বলে সব কথা কি সারা বছর ঘুমায় থাকবো এগুলো খরগোশ ঠিক কিনা আর দোস্ত একদল হলো না সারা বছর তারা চার রেখা তোলো সারা বছর করব। দোস্ত এর কষ্ট কর স্বভাব ঠিক কিনা দৈনিক ইস্তেফার করবো দৈনিক জিকির করবো দৈনিক দোস্ত প্রোগ্রামে যাব সাপ্তাহিক প্রোগ্রামে যাব। মাসিক প্রোগ্রামে যাব। दोस्त रेगे थकबो देखा जाए एक दिन धारा दबा चलते चलते वो मेला सारक गोते आल असलगलो के औदिगू के कमिया दिन फ्राश कर देव इशाला क्या बोलो ना भाई रेगे थकते आज ना इशाला ना कि शेष